বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল থেকে দু পাত্র ইল আয়ত্ত করে রেখেছিলাম তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি আর অপরটি এমন যে প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে আবদুল্লাহ রহমতুল্লা আলহি বলেন হাদিসে উল্লেখিত শব্দের অর্থ খাদ্য নালী